বাংলা মানবতার Samadhan আসসালামু রহমত সাহিআ ওসাল তসলিমন কসীর আউজ বিনীিম বিসমিহমান রহিম আত ফসলু সবহা নামকনুলমলা আলামাফুন স্মানো ভতি মণ্ডলী আজকে আপনাদের সামনে তফসির করব সূরতাল নাহল থেকে। আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করছেন সুরাত উন্নির প্রথম আয়তে ইসমিল্লা রহমান রহিম আতা আমর আম্মা কুন আল্লাহ পাক ইরশাদ করছেন যে আল্লাহ পাকের আদেশ এসে গেছে ফালাতাস্তা জেলু সুতরাং সে সম্পর্কে তোমরা তাড়াহুড়া করিও না আল্লাহ পাকের আদেশ এসে গেছে অতীতের शब्द दिए आल्ला पक रबुल आलमीन व्यक्त करें क्योंकि उद्देश्य होविष्य जो निश्चित विषय से सम्पर्के हे आल्लाब्बुल आलमीर क्या आदेश जे निश्चित क्या आदेश आल्ला पाक आसबे सुतरा बेपारे तुम्हरा ताड़ाहड़ा करिओना और आर तफसर करा अमरल्ला अल्लाह पकर आदेशर से आल्लाक आजबर आदेश वही सब जर जी जी নবী আসার পরে নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং তারা তাড়াহোড়া করে যে কোথায় তোমার আজাব তুমি যে আমাদেরকে ধমক দিচ্ছ যে তোমরা যদি না মানো আমাকে আমার নিয়ে আসা দিনকে যদি অমান্য করো আমার এলাহর প্রতি যদি ইমান না নিয়ে আসো তাহলে তোমাদের আজাব আসবে কোথায় সে আজাব এর জন্য যে তাড়াহড়া করে আল্লাহ ফাকরবুল আলমিন এই সুরার প্রথমে মক্কার লোকদেরকে যারা নবী করিম সাল্লাহ আলিয়ালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল অস্বীকার করেছিল তাদেরকে ঘোষণা করে শুনিয়ে দিচ্ছেন যে আল্লাপাকের এই আজাবে আদেশ নিশ্চিত আসবে আর তা বদরে এসে গিয়েছিল এবং তারপরে মক্কা বিজয়ের মাধ্যমে সেটা সম্পন্ন হয়েছিল আল্লাপাক এরশাদ করছেন ফালাতাস্তা জেলু সুতরাং তোমরা এই ব্যাপারে তাড়াহোড়া করিও না সব হ্যাঁ না আল্লাপাক পাক ও পবিত্র আল্লাহ পাক দুর্বল নন পাক অসহায় নন যে তিনি সক্ষম হচ্ছেন না অথা আলা আম্মায়ু সে আর যে সব। কে তোমরা আল্লাহ পাকের অংশে বানিয়ে থাকো সে সব থেকে আল্লাহ ফাকরব্বুল আলমিন বহু ঊর্ধ্বে এই সুরাত উন্নয়হাল এই জন্য নামকরণ করা হয়েছে যে এই সুরাই আল্লাহ ফাকরবুল আলমিন নাহাল মানে হচ্ছে মৌমাছি আর মৌমাছির কথা এবং মৌমাছির মাধ্যমে যে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে মধু দান করে থাকেন এই মধুর উপকারিতার কথা মহান আল্লাহ বর্ণনা করেছেন এই সুরানবী কারিমী সাল্লাহ সাল্লার মাকি জীবনে নাজল হয়েছে আর এতে রয়েছে একশো আঠাশটি আয়াত महान आल्ला इशाद कर आल्लाक आदेश निश्चित इसे गे अर्थात शीघ्र ही आसें तुम्हारे ये को सन्देह नहीं आता अमर उल्लाह फलहत जेलुसूतना बेपारे तुम्हाराताड़ाहड़ा करियो ना से किया मत होते आर से आल्ला पक रबुल्ला आलम पक्ष के आजब होते पे जे आजब सम्पर्के काफर ताड़ाहड़ा कर जे हे नबी मुहम्मद सल्लाहम তুমি যে বলছো যে আমরা যদি তোমাকে না মানি তোমার দিনকে গ্রহণ না করি তাহলে আমাদের আজাব শাস্তি আসবে কোথায় সে আজব শাস্তি আল্লাহ আলমিনাল্লাহ আলিয়া এই মুশরে কোর জন্য বদ্ধ করেছে আল্লাহ ইউসুফ আল্লাহ এদেরকে দুর্ভিক্ষ দাও দুর্ভিক্ষের শাস্তি দাও যেমন তুমি ইউসুফ আলি সাল্লামের জামানায় সাত বছরের দুর্ভিক্ষ দিয়েছিলে তাই আল্লাহ ফাকের রসুল দু আকবুল হয়েছিল এবং মক্কায় এমন দুর্ভিক্ষ নেমে এসেছিল যে কঠিন অবস্থা হয়ে পড়েছিল এই কোরাইশ কাফিরদের আল্লাহাক গচ্ছু ভানা আল্লাপাক পাক ও পবিত্র সমস্ত ত্রুটি দুর্বলতা থেকে পতায়াল আম্মা ইউসরে কুন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে যে সবকে অংশী বানিয়ে থাকে থাকো সব থেকে আল্লাপাক বহু ঊর্ধ্বে মহান আল্লাহ এরশাদ করেছেন ইউনাস জেলুল মালা এখাতে বির্রু হেমিন আম রহি আলা মাইয়া শাহমিন আল্লাহ পাক ফিরস্তাগুনকে নাজেল করে থাকেন বীর্রু হেমিন আম তার আদেশ সে ওহি নিয়ে রুহ মানে এখানে হচ্ছে ওহি বা নবুত আল্লাহাক করে থাকেন ওহি নিয়ে আর এই কোরআনে ওরেনা আল্লাহাক একটি আয়ত ইরশাদ করছেন। আর এইভাবে আমি হে নবী আল্লাহাক বলছেন যে আউ তোমার কাছে ওহি করেছে রুহ হামিন আমরেনা আমার আদেশে আমার রুহ অর্থাৎ আমার এই ওয়াহি নাজিল করেছি মহান আল্লাহ এর সাদ করেছেন যে আল্লাহ পাক ফেরস্তাদেরকে নাজিল করে থাকেন তার ওহিনে বীর রুহে আলামাইয়াশা যার ওপরে চান তার বান্দাদের মধ্য থেকে মেনে বাধে যাকে আল্লাহ মনোনীত করতে চান তাকে আল্লাহ পাক রেসালাত দিয়ে নব্বদ দিয়ে সম্মানিত করেন তো আল্লাহ পাক শেষ নবী মাহমদ সাল্লা সাল্লামকে রেসালাত এবং নব্বদ দিয়ে সম্মানিত করেছেন এবং এই মর্মে আদেশ করেছেন এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন আন আন দেু যে তোমরা মানব জাতিকে সতর্ক করো হে নবী রসুলগণ কোন আসমান এবং জমিন সমূহকে পাক সৃষ্টি করেছেন উপকারের জন্য বিলহাক প্রকৃত ভাবে অর্থাৎ উপকারের জন্য উদ্দেশ্যবিহীন আল্লাপাক সৃষ্টি নি। তা আল্লা আম্মায়ুষ রেখুন যেসবকে অংশী বানিয়ে থাকে আল্লাহর সাথে সেগুলি থেকে আল্লাহ পাকরবুল আলমিন বহু ঊর্ধ্বে মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন খালা খাল ইনসানুৎফাত খাসিম মাম্মবিন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন বিন্দু থেকে এই বীর্য থেকে আল্লাহ ফাকরবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন ফায়েজ আসি মোম্মবিন তারপরে যখন পৃথিবীতে আসে অত্যন্ত দুর্বল হয়ে আসে তারপর আল্লাহ পাক বিভিন্ন সৃষ্টির স্তর মায়ের গর্ভে তারপরে পৃথিবীতে আসার পরে আল্লাহ ফাকরবুল্লা আলমিন বর্ণনা করেছেন যে আল্লাহ খালাক দা আফিন দুর্বর কু আল্লাহ সৃষ্টি করেছে উম্মা জলম বা দে আফিন কুয়া তা সেই বা তারপর আল্লাহ ফাকরবুল আলমিন শক্তিশালী করেছেন যখন শক্তিশালী করেন আল্লাহ পাক মানুষকে তখন কি করে মানুষ ফয়েজা হা খিমেন সেই ব্যক্তি সেই মানুষ প্রকাশ্যে ঝগড়াটে সেজে যায় তখন আল্লাহ পাক সম্পর্কে বাদানুবাদ শুরু করে তর্ক বিতর্ক শুরু করে और आल्लाह के अस्वीकार करस्तित्व को अस्वीकार करो अल्लाहर तौहिद्व अस्वीकार करो परकाल के अस्वीकार क्यों आल्लाक विधान जीवन वास्तवय करते मानुष प्रकाश्य झगड़ा लिप्त हो जाएपाकर शाहए नाहली आल्लाबुल आलम तरह विभिन्न नियमतर कथा जा बंदार ऊपर बहु रकमे आल्लाक अनुग्रह कर আর আল্লাহফাক বহু কিছু দান করেছেন অসংখ্য নিয়ামত দান করেছেন সে সবের কিছু নিয়ামতের কথা আল্লাহফাক তুলে ধরেছেন যাতে করে আমরা তার শুকর গুজার বান্দা হইতে পারি আল্লাহফাক বলছেন যে দেখো গৃহপালিত পশু কেবল আন এই চতুষ্দ গৃহপালিত পশু তোমাদের উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি ফি হাদিফন ওয়া মানাফি অমিন হা তাকেলুন তাতে তোমাদের শীত নিবারক রয়েছে অর্থাৎ তাতে শীতকালে তোমরা শীত থেকে বাঁচবে আর তোমরা গরম কাপড় এ দিয়ে তৈরি করবে এর ব্যবস্থা রয়েছে যেসব আল্লাহফাক রব্বুল্লাহ আলমিন গৃহপালিত পশু সৃষ্টি করেছেন তার মধ্যে হচ্ছে মেষ এ মেষের লোম দিয়ে উনের কাপড় তৈরি হয় আর তা দিয়ে শীত থেকে বাঁচা যায় অমানাফীয় এবং তাতে বহু উপকারিতা রয়েছে আল্লাহ আল্লাহাক বহু উপকারিতা রেখেছেন গৃহপালিত পশুর মধ্যে তার মধ্যে একটি উপকারিতা হচ্ছে যে আমরা দুধ পান করতে পাই অমিনহা তাকুন আর তা থেকে তোমরা ভক্ষণ করে থাকো আমরা সেগুলিকে জবাই করি গৃহপালিত পশু যেগুলি আল্লাপা খালাল করেছেন এবং সেগুলি আমরা খেয়ে থাকি আল্লাহা আমাদের খাদ্যেরও ব্যবস্থা করেছেন ওয়ালাকুম ফিহা জামাল হিনা তুরিহুন হিনা তসরাহন আর তোমাদের জন্য এসব সৃষ্টিতে অর্থাৎ এই গৃহপালিত পশুর সৃষ্টিতে ফিহা ফিলান আম গৃহপালিত পশুর সৃষ্টিতে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে কত সুন্দর লাগে দেখতে তোমাদের যদি গরুর পাল থাকে উঁটের পাল থাকে ছাগল মেশের পাল থাকে দুম্বার পাল থাকে দেখতে কত সুন্দর লাগে হিনা তরি হুন বিশেষ করে সকাল বিকাল যখন তোমরা সেগুলিকে চরিয়ে সন্ধ্যাবেলা ফিরে আসো বা হিনা তাসরা আর সেগুলিকে যখন সকালবেলা বিচরণের জন্য ছেড়ে দাও মাঠে যখন ছেড়ে দাও যখন পাল ধরে যাচ্ছে সেসব গবাদি পশু কত সুন্দর লাগে এতে রয়েছে সৌন্দর্য আল্লাপাকের নিয়ামতের মধ্যে আরও নিয়ামত হচ্ছে আর তোমাদের বোঝাগুলিকে এমন এমন দেশে এসব গৃহপালিত পশু বিশেষ করে উঠ গাধা খচ্চর এগুলি এমন এমন দেশে নিয়ে যায় বহন করে লামতা কোনো বালে নেই সেসব দেশে তোমরা এইসব হারিয়ে বোঝা নিয়ে পৌঁছিতে পারতেন না ইল্লা বেসকিল আনফোস বড়ই কষ্ট করেই পৌঁছিতে পারত যদি তোমাদের মাথায় করে নিয়ে যেতে হতো কাঁধে করে নিয়ে যেতে হতো তাহলে তোমাদের জন্য বড়োই কষ্টকর হয়ে যেত কিন্তু আল্লাপাক তোমাদের জন্য এই নিয়ামত তৈরি করেছেন যে উঁটের পিঠে চাপিয়ে দিচ্ছ গাধার পিঠে খচ্ছরের পিঠে চাপিয়ে দিচ্ছ আর দূর দূরান্তে তোমরা তোমাদের মাল সম্মান আসবাবপত্র বহন করে নিয়ে যাচ্ছ ইন্না রব্বা কুম লারাউফুর রাহেম নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়াদ্র এবং অত্যন্ত দয়ালু আল্লাপাকের সাদ করেছেন ওয়াল খেয়েলা বেগাল ওয়াল হামিরা লেতার কাবু হওয়াজা ওয়াখলুকুমা আল্লা তালা মুন আর ঘোড়াকে খচ্চুর কে গাধাকে আল্লাহ সৃষ্টি করেছেন লেতার কাবু হা যাতে করে তার ওপর বা এসবের ওপর তোমরা সওয়ার হও তোমাদের আরোহণের জন্য তাহলে ঘোড়া খচ্চুর আর গাধা সৃষ্টি করার প্রথম মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সেগুলিকে আমরা সবারির কাজে ব্যবহার করব সেগুলোর উপর আমরা চাপব ওয়াতান এবং দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সাজসজ্জার জন্য শোভা সৌন্দর্যের জন্য দেখতে কত সুন্দর লাগে ঘোড়া খচ্চর গাধা এগুলি ও এখন লোক মা লতা আলমন এবং আল্লাপাক এমন এমন কিছু সৃষ্টি করেছেন বা করবেন এমন কিছু সৃষ্টি করবেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন মা লতা আলমন যা তোমরা জানো না আল্লাহাক আমাদের চোখের আড়ালে বহু কিছু সৃষ্টি করে রেখেছেন ভূগর্ভে এবং বনে জঙ্গলে এই রকমই পানির তলায় সাগরে মহাসাগরে যা আমরা জানি না এইরকমই মানুষ বিভিন্ন আল্লাহ আল্লাপাকের সৃষ্টিকে জড়িয়ে যেসব আবিষ্কার করে থাকে যেমন বাস ট্রাক ট্রেন এভাবে এরোপ্লেন আর এই রকম বহু জিনিস এমনকি আমাদের মোবাইল এই বিভিন্ন রকমের যেগুলি আমাদের ভোগের সামগ্রী যেগুলি দিয়ে আমরা উপকৃত হয়ে থাকি এসবের দিকে এই আয়াতের অংশে ইঙ্গিত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন ये आयाते सुरए नाहलर आय नम्बर आठ इरशाद कर वैक्मा अल्ला त आलमन कैम पर्त आल्लाम एम जिन सृष्टि करबें तुम्हारे ब्रेन बुद्धि जा दिए सम्पर्के तुम्हें ज्ञान नहींयति दिए आर हमें आलोचनार दिखे फिर आस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 ইসলামের নারীর মর্যাদা প্রতি প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে सकाल साढ़ निर्देश दीब क्यों निषेध যেভাবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছতে घोड़ा के खच्चर के सृष्टि कर আর সওয়ারির কাজে ব্যবহার করবো সেগুলির উপর আমরা আরোহণ করব আর সেগুলি আমাদের শোভা সৌন্দর্য দেখতে সুন্দর লাগে ঘোড়া সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লামের সহিহাদিস দ্বারা প্রমাণিত জাবে রজি আল্লাহ তাহা অনুবর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন সুতরাং ঘোড়ার গোস্ত খাওয়া জাহেজ সহি বখারিতে হাদিসগুলি রয়েছে আল্লাহ আল্লাহাক তারপরে সাদ করেছেন ওয়াল আল্লাহ কাস্তুসবিল আল্লাহ পাক রব্বুল আলমিনের দায়িত্ব হচ্ছে সরল পথ প্রদর্শন করা सठ पथ देखिए ये आल्ला दा। पकर दायित्व कमिन हाजिर और से सब रास्तार मध्य कि पथ रही सब हम शयान पथ डने वामे सेगुलउा आल्लाजमायन आल्ला चाहत तुम्हारे सकल के सठिक दे। रास्ता देखिए दित दे ग्य स्थान पहुंचे दी कल्ला नबिर रसुलगन के दिए सठिक रास्ता देखिए दिए तौफिक आल्लर पक्ष के विशेष व्यक्ति देर सम्पर् जर अंतर आल्ला पा सतता देखें जर मध्य मेहनत परिश्रम देखें जर मध्य देखें जरा अंतर दृष्टि दिए दे देख से और तरा भलो मंदिर मजे पार्थक्य कर आल्लापा तठिक पद देखिए गंतव्य स्थान पोचान आल्लापा जोरपूर्वक को जति जोर के हिदायत करें ना जा रार विषयट शेष ना जाए आल्लापा मानुषर मध्य स्वाधीनताओ दिए तरह साथ भलो क्जे आदेशों कर সেই সত্তা যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পানি নাজেল করেন বৃষ্টি বর্ষণ করেন তোমাদের জন্য মিনহ সারাবুন তা থেকে তোমাদের পানিও হয় তা তোমরা পান করো অমিন আর তা থেকে জন্মে বৃক্ষ লতা যাতে তোমাদের পশুগুলিকে খাওয়াও পশুগুলিকে ছড়াও এই ঘাসপাত যদি না না লো পৃথিবীতে বৃষ্টি যদি বন্ধ হয়ে যেত তাহলে তোমাদের এই যে পশু ছিল সেগুলি ধ্বংস হয়ে যেত আল্লাপাক আল্লাহ আল্লাহাক রব্বুল আলমিন উদ্গত করে থাকেন এই বৃষ্টির পানি দিয়ে আজার আস্য ক্ষেত ওয়াজুন এবং আল্লাহ আল্লা ফাকরুল আলমীর শস্যকে উদ্গত করে থাকে তোমাদের জন্য ও জৈতুন গাছকে উদ্গত করে থাকেন ওয়ান নাকেল খেজুর গাছকে আল্লাহ ফাঁকু উদ্গত করে থাকেন ওয়াল আনব আঙুর গাছকে আল্লাহ ফাঁকু উদ্গত করেন অমিনকল্লি সামারাত এবং বহু রকমের ফলমূলের গাছ আল্লাহ ফাকরবুল আলমিন এই আকাশের বৃষ্টির মাধ্যমে উদ্গত করেন এই জমিনে ইন্নাফিজা আলিক আল্লাহ আয়াতিনিকমতাফাক কার নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার ব্যবস্থা রয়েছে আল্লাহ এসব তোমাদের জন্য সৃষ্টি করেছেন এবং আল্লাহাকেন তোমাদের উপকারে বর্ষণ করেন আল্লাহা বলছেন আর হে মানব জাতি তোমাদের জন্য আল্লাহাক রাত দিনকে সূর্যকে চন্দ্রকে তোমাদের নিয়ন্ত্রণে করে দিয়েছেন তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন সুতরাং সেই রাত দিনে তোমরা উপকৃত হচ্ছে তোমরা সূর্য চন্দ্র দ্বারা তোমরা লাভবান হচ্ছে আর এতে তোমাদের বহু ফায়দা রয়েছে অন্যজুম মুসাখারাও তুমি আমরে এবং তারকারিও আল্লাহ পাকের আদেশে তোমাদের আয়িত্তি রয়েছে তোমাদের নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যেই আল্লাহ পাক এই তারকারি সৃষ্টি করেছেন ইন্নাফিজা আলিক্লা আয়াতি কৌমি ইয়া কেলুন নিঃসন্দেহে এসব বিষয়গুলিতে বহু নিদর্শন রয়েছে ওই সব জাতির জন্য যারা চিন্তা করে দেখবে যারা বুঝার চেষ্টা করবে আল্লাহ ফাকরবুল আলমী তারপর এরশাদ করসমা যারা আল্লাহ ফিল আর জে মুখতালিফান আলু আহ ইনফিজা আলিকাল্লা কৌমিজা করুন আর যা কিছু আল্লাহ ফাকর্বুল আলম তোমাদের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে মুখতালিফান আলয়া নহু রং বিরঙের বিভিন্ন রঙের বিভিন্ন বৈশিষ্ট্যের আল্লাহ ফাক যা কিছু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন এগুলি তোমাদের জন্য করেছেন ইন্না ফিজা আলিক আয়া নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে উপদেশ গ্রহণকারী জাতির জন্য আল্লাহের সাত করেছেন আল্লাহ তো সেই সত্তা যিনি সমুদ্রকে তোমাদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছেন লিতা আকুল মিনা আহমন তরইয়া করে এই সমুদ্র থেকে তোমরা তাজা গোস্ত খেতে পারো অর্থাৎ মাছ খেতে পারো জীবিত তোমরা মাছ ধরে নিয়ে আসো জীবিত মাছ খেতে পারো এবং মৃতও যদি হয় আল্লাহ পাক হারাম করেননি তা হালাল করেছেন নবী করিম সাল্লা যেমন হাদিসে রয়েছে আর কোরআন করিম আল্লাহফাক বলেছেন ওহিল্লামুসঈদুল বাহারি অত আমোহ এ তো আমোহর তাফসির হচ্ছে যে মাছ সমুদ্র থেকে নদী থেকে পানি থেকে উঠিয়ে নিয়ে এসে এসে জীবিত পেলে সেটা হচ্ছে সাইদুল বাহার সেটা শিকারি আর যদি তোমরা মরা অবস্থায় পাও সেটি হচ্ছে তো আমোহ আল্লাহফাক তাও হালাল করেছেন অতাস্তাকরেজ না মিনো হেলিয়া এখানে সমুদ্র থেকে যে আমাদের উপকারিতা রয়েছে সেই উপকারিতাগুলি আল্লাপাক বনার করেছেন একটি হচ্ছে সেখান থেকে আমরা মাছ খেতে পাই দ্বিতীয় হচ্ছে অতাস্তাখরেজ মিনা হেলিয়াতেন আর এই সমুদ্র থেকে তোমরা রত্নরাজি সংগ্রহ করে থাকো বের করে থাকো এখানে মনি মুক্তা পাওয়া যায় এখানে খনির সম্পদ পাওয়া যায় যেগুলি দিয়ে আমরা এই মনি মুক্তা আর বিভিন্ন রকম আল্লাহাক রব্বুল্লা আলমিনের নিয়ামদে আমরা অলঙ্কার তৈরি করে থাকি তাল বাসুনা যেগুলি তোমরা ব্যবহার করে থাকো পাতার আল ফুলকা মাওয়া খেরাফি এবং তৃতীয় উপকারিতা হচ্ছে যে তুমি দেখবে হে নবী সাল্লিয় সাল্লাম নৌজানকে দেখবে জাহাজকে দেখবে মাওয়া খেরাফি এই সমুদ্র পথে আর সমুদ্রের বুক চিরে চলমান রয়েছে গতিশীল হয়ে রয়েছে কেমনভাবে পানিকে বিদীর্ণ করে পানিকে চিরে এই নৌযান চলতে পারে আল্লাহ আল্লাপাকের হচ্ছে এই অনুগ্রহ আর তোমরা এইভাবে এক দেশ থেকে আর দেশে এক স্থান থেকে দূরের স্থানে তোমরা নিজেরা পৌঁছিতে পারো তোমাদের মাল সামানো তোমরা স্থানান্তরিত করতে পারো ওয়ালে তাব তাগো মিন ফজলে এবং যাতে করে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করতে পারো ব্যবসা বাণিজ্য করতে পারো এক দেশ আর দেশের সাথে ওয়ালা আল্লাহ কুমত করুন আর যাতে তোমরা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করতে পারো এসব নিয়ামত পেয়ে পাক আরও এরশাদ করেছেন তার অনুগ্রহ সম্পর্কে ওয়াল আল কাফিল আর রাওয়াসিয়া জমিনের ওপর আল্লাহ পাক রব্বুল্লা আলমের পর্বতমালা সৃষ্টি করে দিলেন আনতামিয়েদা বেকুম যাতে করে তোমাদেরকে নিয়ে আর নড়ে না পড়ে নড়বড় না করে জমিন অস্থির না হয়ে পড়ে যদি আল্লাপাক এই পাহাড় পর্বতগুলি সৃষ্টি না করতেন তাহলে পৃথিবীর সৃষ্টি করার পরে পানির ওপর এমন ভাসমান অবস্থা ছিল যে সেই সময় কোনো মতে স্থির ছিল না আর বসবাসযোগ্যও ছিল না ও আনহারান এবং নহর্ষ নদী নালা আল্লাপাক প্রবাহিত করেছেন অশোগলান বিভিন্ন রাস্তা আল্লাহাক তৈরি করে দিয়েছেন লা আল্লাহ যাতে করে সে রাস্তা দিয়ে তোমরা দিক নির্দেশনা পেতে পারো এবং বিভিন্ন চিহ্ন সমূহ দিয়েছেন। রবীন্দ্র এবং আল্লাহাক হুমিয়াহাত দুন মানুষরা তা দিয়ে দিক নির্ণয় করে থাকে তাহলে তারকা দিয়ে দিক নির্ণয় করে থাকে এছাড়া বিভিন্ন আহ চিহ্ন রয়েছে এই জমিনের ওপর যে সব চিহ্ন দেখে একবার সেই সব রাস্তা দিয়ে গেলে আরেকবার এসে চেনা যায় যে এগুলি হচ্ছে সেই রাস্তা যেই রাস্তাগুলি দিয়ে অমুক অমুক জায়গায় পৌঁছা যায় আল্লাহ ফাকরবুল আলমিন তারপরে সাদ করছেন আফা মাই এক লোক কামাল্লা এক আফালা আফালাতাজাক করুন আচ্ছা বলো তো যে আল্লাহ সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেন সেই আল্লাহকে ওই সব তোমাদের বাতিল মাবুদের মতো ওই সবের মতো যে সব কোনো কিছুই সৃষ্টি করতে পারে না আফালা তাজাক তোমরা উপদেশ নিতে চাও না আল্লাহ পাইনতা উদ্দালাহা তোমরা আল্লাহর নিয়মকে যদি গণনা করো তাহলে সেসবের সংখ্যা নির্ণয় করতে পারবে না লু সুহা কত সংখ্যা রয়েছে আল্লাহ পাকের নিয়ামতে আল্লাহ পাকের অনুগ্রহের তা তোমরা গণনা করেই শেষ করতে পারবে না ইন আল্লাহ রাহিম নিশ্চয় আল্লাহ মার্জনাকারী দয়বান পল্লাহ ইয়ালু সিরোন আল্লাহ পাক সব কিছুই জানেন যা কিছু তোমরা গোপনে রাখো আর যা তোমরা প্রকাশ করো পল্লিন আল্লাহ পাকের স্বাদ করছেন আর যে সব লোকেরা ইয়াদিন্দুল আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে সেসবগুলি যেগুলিকে আহ্বান করে লাইক লোক না সে কোনো কিছু সৃষ্টি করতে পারে না একটা ক্ষুদ্র বস্তুও সৃষ্টি করতে পারেন্লা কোন বরং তারা সৃষ্ট তাদেরকে আল্লাপাকলম সৃষ্টি করেছেন গাইরু আমা আর তারা মৃত পাক আরো স্পষ্ট করে বলছেন যে যাদের তোমরা উপাসনা করে থাকো এরা মৃত মারা গেছে গাইরু আহিয়ারা জীবিত নয় অমায়াস অরুণ আয়া আসুন আর তারা জানেও না যে তাদেরকে কখন পুনরুত্থিত করা হবে কিয়ামতের জন্য কখন উঠতে হবে এলাহকুম এলাহ ওয়াহেদ হে মানব জাতি তোমাদের উপাস্য তোমাদের মাহবুদ একমাত্র এক মাহবুদ ফেলুন সুতরাং যারা পরকালে বিশ্বাসী নয় কলুবহ মু তাদের অন্তর এসবকে অস্বীকার করে এই সত্যকে অস্বীকার করে তাও হিদকে অস্বীকার করে অহম মুস্তাক আর এরাই হচ্ছে অহংকারী আল্লাহ পাকের সাদ করেছেন নিঃসন্দেহ এতে সন্দেহ নেই যে আন্নআয় আল্লাহ জানেন যা কিছু তারা গোপনে রাখে তারা প্রকাশ করে নিশ্চয় আল্লাহ আসা তীর আউ আলীন আল্লাহ বলছেন কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো আল্লাহা কি নাজেল করেছে সে সম্পর্কে জানো কি কোরআন সম্পর্কে কিছু বলতে পারো তখন তারা বলতো আসাতিরুল তিরুল আলীন হচ্ছে প্রাচীন যুগের উপকথা এগুলি হচ্ছে মিথ্যা কল্পিত কিসা কাহিনী এইভাবে সত্য থেকে সাধারণ মানুষদেরকে দূরে রাখতো আল্লাহ বলছেন যাতে করে তারা তাদের বোঝা পূর্ণরূপে নিজে বহন করে কিয়ামতের দিন অমিন আউজার ইন বেগাইল আর না জেনে যেসব অন্য লোকদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরও বোঝার কিছু অংশ যেন তারা উঠায় কারণ তাদের বিভ্রান্তি গুমরাহির কারণ এরাই হয়েছে আল্লাহ শুনে রাখো সা আম যে বোঝা উঠাবে সেটা বড়ই নিকৃষ্ট বোঝা আল্লাহাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নোমলের তৌফিক দান করেন আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আমাদেরকে নিজের সংশোধনে যেন তৌফিক দান করেন জাতির সংশোধনের আল্লাহাক যেন তৌফিক যেন দান করেন আল্লাহাক আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেন মন্দ কাজ থেকে শিরকুফুরি থেকে বিদার থেকে আল্লাহাক বেঁচে থাকার যেন তৌফিক দান করেন সুবাহান রব্বিক রবিল ইজাতাম সেফুন আলাল আল আলমুরসালীন আলহামদুলিল্লাহ রবিল আলামিন। আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই আল ব্যাংকোট আটচল্লিশ বার্মিংহাম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 উত্তম আদর্শ ইমাদের দিক দেশ কি সবচেয়ে নিকৃষ্ট পথ হলো শরীয়তের নামে নতুন গির সৃষ্টি করা কিভাবে আল্লাহকে রাজি করবেন যে पल्लाहर सामते हम देख आज सन्दा पांच ट्रचार रत बारोटाय बांगल टी बांगल्